আলহামদুলিল্লাহাতাম রসুলিল্লাহিসাহাইন আমার বলু বলারাম হাজের দর্শের বিষয়বস্তু হচ্ছে বেতরের সালাদ সম্পর্কে বলেছেন হক এখন হক মানে কি ব্যাখ্যা করতে গিয়ে একদল বলেছেন হক মানে ওয়াজিব সুতরাং বেতর ওয়াজিব আর একদল বলছেন হাক্কুন মানে আকৃতুল হ্যাঁ অবশ্য সাব্যস্ত ভেতর এবং এর তাগিদ রয়েছে তার মানে আগে অন্য হাদিসগুলো আসবে যে হাদিস গুলো প্রমাণ করবে যে না বেতর অজে নাই মান আহ ফালিয়া ফাল যে পছন্দ করে যে পাঁচ রাখা বেতর পড়ুক সে করুক পাঁচ রাখাতে পড়ুক অসুবিধা নেই ওমান আহবা পড়তে পড়ুক ওমান আহবাঈ তেরবে ওয়াহিদ আকাত বেতর পড়তে চাই ফালিয়া ফাল সে তাই করুক চারজন এমাম কে আবু দৌদ নি না তিরমিজি তে নাই বচন নয় বক্তব্য নয় আবু আবু আবু আয়ুব আনসারির বক্তব্য হাদিস টা সহি সনদে মকুফ মৌকুফ টা হচ্ছে সহি সনদে বর্ণিত তবে এইরকম কথা पक्ष इबादत पक्ष अवश्यल्लम जेनेबू आईब अनसार मत सहबी सूतरा मौकूफ हलो हूक मन मार्फ एर हुकुम विधान दिखे তিনি বলছেন তিনি বলছেন হচ্ছেন বলেছেন पुल सम्पर्शन सब एक कदारे रत सब मानी रत डबल रबारे रदार लैलातुल मानी रत लातुल कदर रहा डबल रत क्या प्रचलित भाषागत भूलगुलीस হচ্ছে পুল সেরাতটা পুলটা ফার্সি শব্দ আর সেরাত হচ্ছে আরবি শব্দকে জাহান্ন দিয়ে অতিক্রম করতে হবে আল্লাহ জাহান্নার উপর দিয়ে মানে ওই পুলের ওপর দিয়ে হ্যাঁ জাহান্নামের উপর যে ব্রিজ আছে আর ওখানে গিয়ে জাহান্নামে পড়ে যাবে কিন্তু মমিনা বার হয়ে চলে যাবে বিভিন্ন অবস্থায় তো আল্লাহ বোসেন কানা আল আরবকে হাত আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে চূড়ান্ত ফসলা মানে উল্লেখিত হয়েছে আলী রাজি আল্লাহ কি বলছেন আমির যে বেতর ওয়াজিব নয় কাহাই আতুল মাকতুবা ফরজ নামাজের মতন তবে বেতর হচ্ছে কি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 আর ওয়াত্র ব্যবহার হয় কোরআনে হচ্ছে মানে হয়। হয়তটা বেশি শুদ্ধ ঋতুর শব্দটি ওয়াই কাস এটা হচ্ছে বেশি শুদ্ধ নবী হাদিস আল্লাহ সম্পর্কে ইন্দরুন আল্লাহ বেজোড় মানে আল্লাহ এক আর खेज खाने तीन टाइम खान। क्षेत्र के तीन होते पाँच सात नये सब गेतर एगारो पर्यत तेर हादिस रही तो सब रकम बेजोड़ रही तो आल्ला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 হ্যাঁ ভেতর আছে বলতেন তাই না বলে তবে তুমি যদি অতিরিক্ত করো এর আগে মানে অতিরিক্ত রাতে বা সোনাতে গায়ের মহাক্কাদা হইতে পারেন এমনি নফলও হইতে পারে কিন্তু এটা সবচেয়ে বেশি ফরজ নামাজের পরে সবচেয়েতে বেশি যুক্ত নামাজ অর্থাৎ সোননাতে মহাক্কাদার মধ্যে সবচেয়ে বেশি তাগিদ তার চেয়ে বেশি তাগিদ রয়েছে বেতরের তিন রাখাত বা পাঁচ রাখার সাত রাখাত জি যেটাই পড়বেন আপনি হাদিস বোখারি মুসলিম আবু হানিফা তাইফা তুমিন ইমাম আহমদ ইমাম আবু হানিফা এবং এমাম আহমদের কিছু ছাত্ররা তাদের মত হচ্ছে যে বেতর ওয়াজিফ হ্যাঁ এই মর্মে তারা একটি আল আলা করলে তারপরে পড়বে না সে আমার দলভুক্ত নয় হ্যাঁ আমার আদর্শ ভুক্ত বা দলভুক্ত নয় এই হাদিস গুলিতে যেহেতু এমন মনে হচ্ছে যে অজীব এই জন্য তারা অজীব বলেছেন তারপরে ভাষ্যকার বলছেন শেখ আলবাসফেজ আহ্লা আর জাহা আর অধিকাংশ রাজে মানে প্রাধান্য যোগ্য বা কি বলবেন যেটাকে হ্যাঁ অধিক প্রাধান্যযোগ্য কি সেটা যে আন্নাল সোনা তু মাদা বেতর হচ্ছে সোনাতে নয় তাহলে ওই হাদিসের অর্থ কি বলবেন বলছেন আফজাল সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ফরোজ নামাজের পরে হচ্ছে কি রাতের নামাজ फरज नाम प्रथम बेतर फरोज प्रथम फजर दन्नार वालयायम्बा मुस्लिम छिड़े दे বেতর ছেড়ে দেয় ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার সাক্ষী করা তাই না আর তারপরে মুসলিম হইলে আবার মমিন হওয়া লাগে না ও কবর মাজা পুজারী হোক হোক যাই হোক হইলি মানুষ হইলি হলো তাই না এক মানুষ হলি হইলো ইসলামে मानुस होते गुरु छागल सीना मानुस मुसलिम होते मुस्लिम अब नाम नाम कबीरा गुना सीते चले चलबा जी सऊदी आरोप सीधी कोर्टे जाए मध्य सी जा सत्यो दो सी लगे उल्टी जाते सीएम सब इंडोनेशी दायी जो दायी मदीरा फारे आलम तरह सार्टीफाइल लागू लागू বলছে দুইজন সাক্ষী নিয়ে আসতে হবে যে এই লোক দিনদার পরে কোনো ঘাটতি নাই হারাম কাবিরা করে না এই দামে এই ঘটনা তো আমাকে অফিস থেকে বললো যে একটা আপনি যান সত্যায়ন করতে একজন দায়িত্ব আপনি যান আর আরেক দায়ী ভাইকে পাঠালো দুজন গেলাম গিয়ে জিজ্ঞেস করলো যে চেন চেনে নামাজ পাচকতে পারে নামাজ পাঁচকতে পারে দায়ী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 হ্যাঁ সম্পর্কে তারপরে বলছেন যৌত নত নামাজ সবগুলির ওপর শ্রেষ্ঠ উত্তম নামাজ হচ্ছে বেতন নামাজ তিনি বলেন রমজান মাসে একবার কেয়াম করলেন মানে রাতের নামাজ পড়লেন রমজান মাসের যে কেয়াম এ ক্যামের নাম কেম রান এটাই হচ্ছে কেম এটা হচ্ছে তারা এটাই হচ্ছে তাহ এটি হচ্ছে নামাজের কয়টা নাম পাঁচটি নাম বললাম তো নবীন কেয়ামত রুকু যে দীর্ঘক্ষণী এরকম নামাজ পড়তেন আর সাহাবারা পড়তেন এই জন্য কেয়াম এ রমগান বা কেয়াম বলা হইতো কাবেলা প্রথম দিন নামাজ পড়লেন কিছু লোকেরা দেখেছে নবী এসে নামাজ পড়ছেন পিছনে লেগেছে আমরা কিন্তু নবী করিম সাল্লাহ আলিয়া বের হইলেন না এই হাদিস সংক্ষেপ করে দেওয়া হয়েছে আর একটা হাদিস আছে তিন দিন গেছে নবী করিম সাল্লাহাম আসছে হাদিস ওয়াকালা আর গেলেন না পরে ফজরে বললেন দেখো তোমাদের অবস্থা আমি সব দেখেছি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 এটা প্রমাণ করা যায় হাফিজুল্লাহ আলী বলছেন যে আমি যদি এই নামাজ পড়তে যাই তাহলে তোমাদের বেতরকে ফরজ করে দেওয়া হবে আর বেতরের সাথে সাথে ওই তারা হবে। হাদিসটি এমন হাব্বান বর্ণনা করেছেন আর হাদিস এর মূল হাদিসটা বোখারিতে মুসলিমে আছে সেটা শুনিয়ে দিয়ে ভালো হবে বলছেন আয় সারি আল্লাহা থেকে বর্ণিত এখানে বর্ণিত সংক্ষেপে বিস্তারিত নামাজ পড়লেন ওই রাতের নামাজ রমজান মাসের যেটা তার নাসন কিছু লোক নবিসাল্লামের একদা করে পিছনে নামাজ পড়ে নিল সোম্মা সাল্লা সানিয়তা ফকাসুরাম নাস দিন নামাজ পড়লেন তো অনেক লোক জমা হয়ে গেছে একে অপরকে খবর দিয়ে দিয়েছে যে নবিসাম মসজিদ এ নামাজ পড়েন আমারও রাতে ওনার পিছনে নামাজ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 বের হতে আমাকে শুধু বাধা দিয়েছিল এই তোমাদের উপর ফরজ না করে দেওয়া হয় এটা রমজান মাসের ঘটনা ছিল রমজান মাসের ঘটনা ছিল নবীম তাহলে তিন দিন তারা পড়িয়েছেন ক্যামের পড়িয়েছেন এর বেশি পড়াতে বাধা কি ছিল আছে আল্লাহকে এত ভালো লেখেছে পছন্দ হয়েছে তাই না আর একটা লম্বা নামাজ বেড়ে যাবে এটা আমি তোমাদের কষ্ট চাই না জন্য নামাজটা আমি একাকি একাকি ঘরে পড়লাম নবিসাম এতেকালের পরে যেহেতু এই কারণটা উঠে গেল ওহির দরজা বন্ধ হয়ে গেছে সেই জন্য উমার রাজিয়া আল্লাহ ত্রিশ দিনই জামাত তিনি বলেন ইন আল্লাহ আদুমে নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে একটি সলা সাহায্য করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে নামাজ নির্দেশ দিয়ে আমাদের কি করেছেন করেছেন সাহায্য করেছেন এই নামাজ সাহায্য করেছেন সেটি নাম সেটি লাল উঁট চাইতে বেশি তোমাদের জন্য কল্যাণকর মঙ্গলজনক লাল উঁট আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল চোদ্দশো বছর আগে ওই জামানে খুব মূল্যবান ছিল বেশি দামি লাল উঁট দুনিয়ার নিয়ামটা হচ্ছে বেতরের নামাজ মা বাইনা সালাত সেটা এসার নামাজের সময় থেকে শুরু করে এলা তলু ইল ফজর ফজর হওয়া পর্যন্ত ফজর পর্যন্ত তাহলে बेतर समय शुरू कौन और शेष क्या बेतर शुरू समय कैसार फरज नाम एसार नाम एसारे बेतर पोने मगरीपुर एसार शेष समय फजर हवा पर फजर टाइम हजर आजान टाइम हवा पर लम्बा टाइम बेतर जायेज टाइम रेष तृतीय अंश रतर तीन भाग तृतीय अंशर सहज नमजी पढ़ा उत्तम হাকিম শাহি বলেছেন হাদিসটা সাহি জি আর এমাম আহমদ আমর ইন সোয়াইফ এবং আমর তার দাদা থেকে বর্ণনা করেছেন সাহাবি থেকে তো অন্য সাহাবি থেকে হাদিসটা বর্ণনা করেছেন বেতন নামাজ আর একটা মশলা জানেন কারণ সৌদি আরবে থাকছেন সৌদি আরবে অনেক সময় মাগরে বেশা জমা করা হয় বৃষ্টি হলে মাগরে বেশা জামা হয়ে যায় তারপরে আপনার সফরে যখন যাচ্ছেন আপনি তখন সফরে গিয়ে আপনি পেট্রোল পাম্পগুলিতে মাগরে বেশা জমা করে নিয়েছেন মাগরে বেশা যদি মাগরেবের সময় জমা তিম হয়ে যায় মাগরেবের সময় এসা পড়ে নিলেন তখন কি হবে এসার সময় যদি জমা আখির করেন তাহলে তো আর প্রশ্ন উঠছে না তরটা কি করবেন বেতরে যেন বিলম্ব করবেন আল্লাহকে সরিয়ে এত কষ্ট দিয়েছেন যে না বেতরটা এখন পড়া যাবে না তুই থাম দুই ঘন্টা এক ঘন্টা টাইমটা হোক রাত বাজুক বা সাতটা বাজুক তারপরে তুই বেতর পড়বি বিষয় আছে না যখন জমা দুই ফরোজকে জমা করা যায় তাহলে এসার পরে রাখলেন এসার আগে রাখলেন না কিন্তু যখন এসা জায়েজ হয়ে গেছে ফরজ নামাজ আপনার জন্য জমা করা শরীয়তে সফরের কারণে বা ব্যাধির কারণে বা ভয়ের কারণে দুঃশ্মনের অথবা বৃষ্টির কারণে ঝড় তুফানের কারণে এগুলি হচ্ছে কারণ জায়জ হওয়ার তাহলে বেতর আপনার জন্য জায়গ হয়ে গেছে তাহলে মাগরে তারপরে এসা পড়ে নিয়ে তিন চার পড়লেন আর তারপরে বিতর পড়ে নেন সফরে নাই আর যদি বাড়িতে থাকেন আপনি তাহলে সন্ন্যত পড়বেন মানে যদি মকিমহান বৃষ্টির কারণে আপনি জমা করছেন শুননত পড়বেন তারপরে বেতর পড়ে নিতে পারেন যদি আপনি তাহাজুত গুজার না হন আর গুজার হলে আপনি শেষ হাতে পড়বেন বা যখন তাহাজুত শেষ করবেন তখন শেষে বেতর পড়বেন আব্দুল্লাহিনেতর পড়বে না সে আমাদের দলভক্ত নয় আখরাউদ এম আবু দাউদ হাদিস টি বর্ণনা করেছেন বেশ সানাদু সানি দুর্বল লাই লিনরম লিন মানে কি নরম কোরনে আছে শব্দ আছে আল্লাহ কোরআনে আর এক জায়গায় নবীকে বলছে আল্লাহ আল্লাহ রহমতেই তুমি নরম হয়েছে মানুষের জন্য তুমি যদি নরম না হয়ে করকাশ ভাষী হইতে নিষ্ঠুর হইতে তো লানু মিন হাউলিক তোমার পাশে কেউ বসতো না পালাইত তাই না হাসিমুখী হইতে হবে মানুষ হইতে হবে ভালো কথা বলতে হবে আপনার সাথে ভালো ব্যবহার করেন তো লিনটা বলছিলাম হ্যাঁ বলা হয় নরম সানাদে মানে দুর্বল সানাদে হালকা দুর্বলকে বলা হয় হ্যাঁ হাকেম হাদিসটাকে ইমাম হাকেম সহি যেমন এমাম বখারি যেমন এইরকম এমাম বুখারি ওস্তাদ আলী মিনী এরকম অনেক মহাদেশা রয়েছেন যেগুলি আমাদের হাদিস ফ্যাকাল্টিতে পড়া হয় আর একদল আছেন খুব কঠোরতা অবলম্বন করেছেন একেবারে ভুল ত্রুটির জন্য হাসান হাদিস কো করে দিচ্ছেন আর একবার ইয়ে করেছেন অবহেলা করেছেন খানিকটা একটা সমর্থক হাদিস রয়েছে জয়ফ দুর্বল আবুহারে থেকে বর্ণিত মুসনাদ আহমদল দুর্বল যদি হয় আর দুর্বলতা যদি বেশি থাকে তাহলে কেউ কাউকে সহযোগিতা করতে পারে না বুঝছেন না যেমন চল্লিশ কিলো বস্তা আছে আর সাত বছরের দুটা ছেলে একটা ছেলে উঠে আরেকজন সাত বছর চোদ্দ বছর চোদ্দ বছর হয়ে গেলে তো উঠিয়ে নিতে সাত সাত অ্যাড করে হচ্ছে না দুই ছেলে উঠাইতে পারবে না বুঝছেন না দুটোই খোড়া রোগী পারছে না কিন্তু যদি না ছেলে দশ বছর হয়ে গেছে তো বারো বছর একা না কিন্তু আর একটা বারো বছর লাগলে বা একটা বারো বছর একটা দশ বছর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 हादीशा जमीन क्यों क्योंकि सक्षी ना क्यों जो इच्छा करेतर छड़े देंचा क्यों घुमे छुटे गेबा भूले गुले गुम चले घुम जा स्मरण আ বেতর যারা বলেছে তাদের দলিল এই হাদিসটা যে হাদিসটা আবু দাওয়াদের এবং বলা হয় বেসানদ্দিন লেইয়েন দুর্বল সন দেবনীত হয়েছে এই হাদিসটা তাদের দলে যে বেতর পড়বে না সে আমার দল ভক্ত নাই এই ক্ষেত্রে দু একটা দলিল এর আগে বললাম যে বেতর ওয়াজেবী যে নবী জন্য বলেছেন যে এই নেই তবে তুমি যদি পাঠিয়েছিলেন তখন তাকে বলেছেন আল্লাহ ইফতার সাল জানিয়ে দে ওদেরকে তারা যদি কালিমা পড়ে নেই তো কি বলবে আল্লাহ পাঁচ নামাজ ফরজ করেছেন ওখানে বেতর উল্লেখ করা হয়নি অথচ তিনি নবীর স্থলাভিষিক্ত যেন খলিফা তিনি ওইখানকার তারপরে আউ বকার এবং আলী রাজি আল্লাহন এই দুই খালিফা থেকে বর্ণিত যে আখবরাবাদ ওফাতিনবী সালাম নবী সাল্লাম এতেকালের সাথে ওই বন্ধ হয়ে গেছে তাই না পরে তারা বলতেন এফত হচ্ছে আর চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ লোক এইরকম সাহাবি যারা এক নম্বর আর চার নম্বর বলতে পারেন হ্যাঁ নবী সাল্লা পরে তারা কি এই বিষয়টি জানতেন না যে বেতন না সন্ন্যাত অবশ্যই গুনাগার হবে দ্বারা প্রমাণিত যে বেতর হচ্ছে আল বিতর আকাত একাতামসুন পাঁচও আছে সাত ও আছে ওয়া তিস নয় আছে ওয়াহেদা আশারা আর এগারো আছে কত রকম বেতন ছয় রকম এক তিন পাঁচ সাত নয় এগারো সবগুলি বেতন পড়তে পারে কোন অসুবিধা নেই ওখা আমহাম সুবুত আখবর এই হাদিসগুলো সহি হওয়ার কারণে অধিকাংশ আলমাই কেরাম সবগুলি বেতর নিয়েছেন যে এক থেকে নিয়ে আপনি এগারো পর্যন্ত কোনো বেতর পড়তে পারে। রকম অপশন দেওয়া হইত না তাহলে একবার নির্ধারিত থাকতো পরিমাণ যে একতো এক তিনতো তিন পাঁচ তো পাঁচ এইরকম তাই না কিন্তু যখন বলা হচ্ছে এক থেকে নিয়ে বেজড় গুলি পর্যন্ত যে কোনো করতে পারো তাহলে বোঝা গেল যেটা নয় कत আলার এই জন্য মোসাফিরের জন্য বাহনে বসে সবার বেতর পড়া তার নিকট জায়জ নাই কেউ বাসে ট্রেনে বেতর পড়বে নেমে পড়তে হবে হ্যাঁ অথবা কারে বসে অথবা উঠে পিঠে বসে নবীলাম উটির যে বেতন না ফরজ নামাজ চড়ছে আর বেতর পড়ছেন রসুরুল্লাহ কাহনা রসুল ইউ তের আলারাহিলাতে তাহলে এটা কিসার দলিল যে বেতর যদি অজেব হইতো তাহলে নবী সালাম পিঠে বেতর পড়তেন না নেমে পড়তেন যেমন ফরোজাল নেমে পড়তেন তবে যেই সওয়ারিগুলি বড় ধরনের বাজে সওয়ারিতে প্রথম কথা রুকু যদি করতে পারেন যেমন সমস্যায় নেই যেগুলো হয়তো করতে বাসে আর সেটা আপনার আয় নেই আর মুসলিম দেশ নয় যে বলবেন যে আইনের আশ্রয় নেই আপনি থামিয়ে দেবেন এখানে সৌদি আরব আইনের আশ্রয় নেই আপনি আমাদের সময় থামিয়ে দিতে পারবেন ঠিক না কিন্তু আপনি অন্য দেশে হয়তো পারবেন না থামিয়ে যেখানে ইসলামিক আইন নাই অথবা মুসলিম দুর্বল অথবা সেখানে অমুসলিম মেজরিটি সেখানে আপনার পঞ্চাশ জন মধ্যে জন মুসলিমের জন্য জন মুসলিমের জন্য গাড়ি থামাবে না বাস থামাবে না যার ফলে আমার নামাজের টাইমে তখন সেই সময় আপনি ওতেই নামাজ পড়েন যদিও রুকো সেজদা ঠিকভাবে করতে পারেন না একটু ঝুঁকবেন আর একটু ঝুঁকবেন রুকো সেসদা হয়ে যাবে কি বলে আমি পারেন আর না পারেন টাইম পাস করা যাবে না ভুল করে সুহানো আসলে হ্যাঁ ট্রেনে অনেক সময় 30 ঘন্টা চল্লিশ ঘন্টা সফর করতে হয় কলকাতা থেকে বেরিয়েছে দিল্লি আসতে ৩৫ চল্লিশ ঘন্টা লাগবে 30 ঘন্টা কম নয় नमज कदा करसलिम নতুন নামাজ শুরু করছে এই নামাজ গেছে মানে এইরকম চরম অপরাধী নামাজ বাসে হোক নামাজের যদি না থামে আপনি ওই অবস্থায় নামাজ পড়েন কি বলা মুখী হইতে পারেন না পারেন হইতে পারে ট্রেন উত্তর দক্ষিণ হয়ে চলছে কোন সময় পশ্চিম দিকে হতে পারছেন না আপনি হইতে পারে বাস উত্তর দক্ষিণ হয়ে চলছে আপনি পশ্চিম হইতে পারছেন না আপনার দেশ পশ্চিম দিকে কিবুলা আপনাকে নামাজ পড়তে হবে নাইট কোচে ঢাকা থেকে যারা চাপেন আমি যেহেতু চেপেছি আপনি চাপায় অথবা কাজ হয়ে গেল আপনার জন্য চরম অপরাধ করলেন আপনি এই ছোটখাটো ব্যাপার নামাজ ওই অবস্থায় আপনাকে পড়তে হবে করতে পারেন ভালো কথা না হইলে তেমন করেন জন্য মাটি হওয়া যে বাঁশ আছে একটু ধুলা যেখানে আছে ওখানে একটু হাত মারেন করে হাম্মদ তারা অনেক মাসাল মাসাল লিখতে লাভ করেছেন তারা যখন দেখেছেন যে আমরা হাদিস পেলাম আর আমাদের ওস্তাদ হয়তো ওই হাদিসগুলি তার কাছে তখন হাদিস তো বোখারি মুসলিম হাদিসগুলি সংকলন হয়নি আসলে কিতাবের আকারে আসেনি তার জামানা তো অনেক আগে ছিল ওনার ছাত্র যখন এমাম মহম্মদ বা ইমাম তখন অনেক মাস করলেন সুতরাং আপনারাও যে কোনো কালকের ওস্তাদ হোক আগামী দিনের ওস্তাদ হোক বলছেন আসহাবাহুল আকদমিন তার পুরাতন ছাত্ররা বেতর অজেব হওয়ার ক্ষেত্রে এমাম আবু হানিফার বিরোধিতা করেছেন বলছেন না তারাও বলেছেন অধিকাংশ আহনাফ রাহানাফিরা তারা এম আবানিফার মতটাকে প্রাধান্য দিয়ে বেতরকে তারা ওয়াজিব বলে থাকে এই সম্পর্কে দলিল দুই পক্ষের শুনলেন আল্লাহ আলম ও সাল্লিয়া মোহাম্মদ ওয়াল আলী ওসহমাই বেশি বলল হবে। বিদাত করেছেন না উমারের ওমারের তরিকা কে বিদাত বলবেন না সুন্নত বলবেন তাহলে ওই মৌলী সাহেবাকে বিদাত বলছে অথচ বলেছেন আলী কুম্বে সুন্নতি খোলাফা এর রাশেদিন আল মাহদিন আলি কুম্বে সুন্নতি আমার সন্ন্যতকে আঁকড়ে ধরো আর খোলাফা রাশেদ্দিনের সুন্নতকে আঁকড়ে ধরো বিদাত কে আঁকড়ে ধরো বলেননি এর দ্বারা দুটো জিনিস জানা যায় যে চার খালি আবু বাকর ওমার উসমান খোলাফা রাশেদ্দিন जमा ग खलिफारन्न तो हलो खलिफार विधा तो नी हल एजमा गलो कारण साहबी तरह प्रतिबद्ध कर গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন যে একটা কি বললাম যে এটা হচ্ছে নম্বর যখন বলেছেন বা চালু করেছেন সাহাবিরা বিরোধিতা করেননি তাহলে এটা হয়ে গেল এজমা ঐক্য না তিন নম্বর আর কথা শুনে রাখেন যে ইসলামে বেদাতের ভাগ নেই বেদাতে হাসানার সাইয়ার ভাগ নেই বেদাতে হাসানা সাইয়ার ভাগ হইলে নবী সাহা বলতেন যে আলাইকুম বে সন্নাতি খোলাফাই রাসুদে খোলেফের আসাদে বেদাতে হাসানা ওইটা তোমার নিয়ম কথা বলতে বুঝলেন সোননাথ বলেছে তাহলে সন্ন্যতটা নেওয়া যাবে আর সন্নত সীমিত নবী পরে খোলেফের পর্যন্ত। মহাবিয়ার রাজি আল্লাহ যদি চালু করেন সভি আসা আসাদ নন চলবে না ওইটা চলবে না ওইটা নিতে বলেন নবী সালাম হ্যাঁ আব্দুল মালিক বিন যদি চালু করে ইজিদ যদি চালু করে চলবে চাল কারণ তাঁদেরটা নিতে বলা হয়নি রাশেদিন আমার আদর্শকে মজবুত করে ধরো আর আমার খোলাফের আশেদিন যারা হেদায়ত প্রাপ্ত तादेर के तरीका मजबूत कर चरमपन्थी हलो चरमपन्थी बेतर त्रिश दिन पड़ा विदात चरमपंथी गुमराह खारेजी लक्षण चरमपन्थी एक दल आज जुमारुद्दीन दुआ अजान के विदात লোকেরা প্রস্তুত নেই সুন্দর করে সেই জন্য না হলে যে আজানবী হাসানের জামানা চলো সেই আজান তো খুদবার সাথে শুরু হইতো আজকাল খুদবার সময় প্রথম আজান অধিকাংশ লোক জমা পাবেন বেদিনিয়াম গেছে তাহলে সে চরমপন্থী আর চরমপন্থাই হচ্ছে খারেদের একটা খারেজিদের একটা চরিত্র সুতরাং এইরকম ফতুয়া মারাত্ত এইরকম ফতুয়া সাহবাহ আমাদেরকে উপেক্ষা করে নিজে বড় মুজ হয়ে বসে আছেন এটা বড় খতারনাক এইরকম ফতুয়া করে যদি একবার না করে তা আমি বলবো কোন হবে না যদি সত্তর বার মধ্যে একবার কেউ না করে কখনো কোন হবে না সন্ন্যত মানি তো মাঝে মধ্যে ছেড়ে দিতে পারেন আপনি কথা বুঝতে পেরেছেন मोदी इंतकाल शाह अब्दुल्लास्त हादीर नास भारत छापा पाकिस्तान छापा टीका कुल्लू আল্লা রসুল বলবেন যে এটা চলবে না বা কোন সাহাবি বলবেন স্পষ্ট আগে করতাম আর এখন করি না কারণ নবী নিষেধ করেছে আচ্ছা এরকম হবে রফায় আগে আমরা করতাম এখন আর করি না কারণ নবী নিষেধ করে কোন সাহাবি বলেছেন তালে এর পরে আর দাবি করার কোন অধিকার নেই যে এটা রোহিত বুঝতে পারছেন না জি কোন বক্তব্য লাগবে না সাহাবির বক্তব্য লাগবে তাকে আমাদের এক ভাই জিজ্ঞাসা করছেন আমাদের দেশে ওদের মজাহের চাইতে বেশি বাড়াবাড়ি করে লেট করে মজহাবে আছে যে এসফার করো ফরসা করো এবার সূর্য উঠার কাছাকাছি করে দেয় এটা তো বলা হয়নি এখানে ভুল আসলে অন্ধকারে পড়িও না হানাফি মজাব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 ছন্দনীয়টা হচ্ছে মকরু অপছন্দনীয় অক্ত অক্তে কারাহা বলা হয়েছে আপনি আগেই পড়ে নেবেন এই ক্ষেত্রে বাড়িতে আর তারপরে জামাতে নামাজ পড়তে যাবেন কারণ জামাতে নামাজ না পড়লে আপনার ওপর মিথ্যা অপবাদ আপনার সম্পর্কে ভ্রান্ত ধারণা হবে মানুষের আপনার দাওয়াতি কাজ সেখানে ফলপ্রসূ হবে না ক্ষতিগ্রস্ত হবেন লোকেরা বলবে নামাজ পড়তে আসে না মসজিদ আবার বড় বড় কথা বলে শুনবেন আপনার কথা এমাম এমাম যদি শিরিক করে বড় শিরি করে কবর মাজার যায় আর যদি নিশ্চিত জানেন নিশ্চিত জানেন কবর মাজারে যায় আর শেষ দাঁড়িয়ে আসে চাদর চড়ে আসে তাহলে এই এইরকম লোক সিরকারী বড় শিরকারী এদের পিছনে নামাজ পড়া যায় কিন্তু শুধু সন্ধের ভিত্তিতে অথবা ধরে না যে লোকটা সেই জন্য এরকম হইতে পারে সব শিয়া গালি দেয় না আপনি ঢালাহারে বলবেন যে শিয়া মানে সাহাবি কে গালি দেয় অনেকে আছে তার মানবতা ইনসানিয়ত আছে যে এরকম মানুষদেরকে গালি দেব। হয়তো তার বিবেকে বাধা দেয় দেয় না তাহলে তাকে ওইরকম অপরাধী বলা যাবে না যে সাহাবিকে গালি দিচ্ছে তাই না বা ইসলাম থেকে খারিজ বলছে ওই রকম বংশগত বেরোলেবি কিন্তু সে হয়তো কখনো এখন ওই যদি বলবেন এটা বলবো না এই আপনি দেখেন চাদর চড়াতে যায় হয়তো যায় না কিন্তু চুপচাপ থাকে চাকরির ভয়ে অথবা দুনিয়ার গরজে অনেকে এরকম দুনিয়ার গরজে বেরোলে মসজিদে নামাজ পড়ায় ও চুপচাপ হো করে বুঝতে পারছেন নামাজ পড়া যাবে হয়তো আসল মুসলিমের মান ইজত ঢেকে রাখতে হবে জিজ্ঞাসা করা আর তদন্ত করা এরকম জিজ্ঞাসা করাই যাইজ নাই কারণ এটা সাহাবাহাম সালাফে সালহীন কেরাম এর তরীকা ছিল না গিয়েছেন মসজিদে মুসলমানদের মসজিদ নামাজ পড়বেন যতক্ষণ পর্যন্ত এর বিপরীত কিছু না জানছেন যখন জানবেন নারী এর বড় করে আমি শুনলাম বা শুনেছি একে দেখেছি এক ভাই জিজ্ঞাসা করেছেন নেটে যে আত্মীয়তা বিচ্ছিন্নকারী জানাতে না আমরা জানি সাথে সম্পর্ক হবে। কিন্তু আত্মীয় রক্তের যারা সম্পর্কে তারা যদি বেদিন হয় বা এরকম কিছু নাকি কাফের হ্যাঁ ফাঁসেককে না করেন ফাঁসেক মমিন ভাই নাই কথা নাই আপনার মায়ের পেটের ভাই যেমন কেউ হয়তো বাটমার আছে কেউ চোর আছে কেউ আছে কিন্তু ভাই তাই না যতক্ষণ পর্যন্ত মুসলিম ওই রকমিম ভাই চোর হইলো মুসলিম ভাই সে কিন্তু খারাপ ভাই খারাপ ভাই গুনাগর ভাই তার মর্যাদা নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত বড় কুফুরি সিরিপ না করেছে বুঝতে পারছো আর বড় কুফুরি সিরিক করলে তার সাথে সম্পর্ক দাওয়াতই সম্পর্ক থাকবে মানে দাওয়াতের রাস্তাটা খুলে রাখেন যে দেখি ওকে উদ্ধার করা যায় কিনা এই লোকটা হয়তো পানিতে ডুবছে